بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن, كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله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 إن الحمد لله إن الحمد لله نحمده و نصل على رسوله الكريم أما بعد أمرا مدر دارواحيك بابي جه كلاسيك جه كتاب كتاب المشاري إذا كبر كرت سلام اسكي أمرا ديت وعدة كبر كربو إنشاء الله ديت وعدة شرونم حد شه مجاهدين أبوان প্রথমত তিনি জেহাদের মর্যাদা ইশরু নামে হাদিস মেনশন করেছেন আল্লা মধ্যে বলেছেন فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنا وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات مِنْهُ ومغفرة ورحمة পথে মাল দ্বারা জিহাদ করে যারা সিও জান এবং মাল দিয়ে জিহাদ করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাদের উপরে যারা বসে থাকে আর প্রত্যেকে আল্লাহ কল্লানের ওয়াদা করেছেন কখনো ফারদুল আইন আবার কখনো ফরদুল কিফায়া কারণ এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহ বলেছেন যে আল্লাহ উভয়ের কল্যাণের ওয়াদা করেছেন যারা বসে থাকে এবং যারা জানমাল দিয়ে জিহাদ করে যদি জিহাদ সর্ব অবস্থায় ফার্দুল আইন হইতো সলাদ বা সিয়ামের মতো তাহলে যারা বসে থাকে তো তারা গুণাহগার হইতো তাদেরকে আল্লাহ কল্যাণের ওয়াদা করতেন না সুতরাং এখান থেকে এই জিনিসটা পরিষ্কার যে পরিস্থিতির আলোকে কখনো জিহাদ ফার্দুল আইন আর কখনো হচ্ছে ফার্দুল কিফায়া আর দ্বিতীয়ত আরেকটা বিষয়ে পরিষ্কার এবং ক্লিয়ার ধারণা নয় ক্লিয়ার একটা আল্লাহর গাইডেন্স সেটা হচ্ছে যে জিহাদ হচ্ছে সমস্ত আমালের উপরে জিহাদের স্থান সমস্ত আমালের উপরে কারণ এখানে যারা বসে থাকে তাদের মধ্যে আলেম আবেদ বা বিভিন্ন রকমের মানুষ থাকতে পারে কিন্তু আল্লাহ তাদের সবার উপরে যারা জিহাদ করে তাদেরকে মর্যাদা দিয়েছেন সুতরাং এখানে আমার জিহাদ হচ্ছে সমস্ত আমালের উপরে জিহাদের স্থান যারা মুজাহিদিন তাদের স্থান হচ্ছে অন্য সবার উপরে তাদের মর্যাদা অন্য সবার চেয়ে বেশি الله سبحانه وتعالى سوره النساء 74 نمبر ایتے بولیں الذين يقاتلون في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما ليس فالقاتل في سبيل الله شكران যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে দেয় তারা আল্লাহ করুক আর যে ব্যক্তি প্রতি করে আল্লাহ নিহত হোক অথবা বিজয়ী হোক আমি তাকে অবশ্যই মহা পুরস্কার দান করবো যারা মুজাহিদ আল্লাহর প্রতি তাদের কোন ধ্বংস নেই অথবা তাদের কোন ক্ষতি নেই তারা বিজয়ী হোক অথবা জীবিত থাকুক অথবা মারা যাক যে কোন অবস্থায় হোক আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবেন এটাই হচ্ছে মুজাহিদ্দিনদের অন্য কুফফারদের থেকে তাদের অগ্রগামীতা এটার জন্যই মুজাহিদিনরা আহত হোক পরাজিত হোক তারা যা কিছুই হোক তারা এমন কিছুর আশা করে আল্লাহর কাছে যেটা কুফফারা করে না আর এই জন্যই কুফফারা যেটা দিতে চায় অর্থাৎ কুফফারা মুসলিমদেরকে মুজাহিদ্দিনদেরকে হত্যা করতে চায় আর মুজাহিনরা এটা কামনা করে যে তারা আল্লাহর প্রতি হত্যা নিহত হোক সুবাহ আল্লাহ এই দিক থেকেই মুজাহিদিন এই দিক থেকেই কুফফারদের যে কুফ্ফারদের পরাজ আল্লাহ রাস্তা নিহত হইতে তারা তাদের জীবনকে বিদায় দিতে সেই জন্যই কুফ্ফাররা ক্ষেত্রে পেরে ওঠে না মুসলিমদের সাথে মুজাহিদিনের সাথে তারা ক্লান্ত হয়ে যায় তারা চায় দুনিয়ার জীবন তারা চায় দুনিয়ার ভূগ বিলাস আর মুজাহিদিনা চায় আল্লাহর রাস্তায় নিহত হইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে সুবাহা তালা সুরবর বিশেষ নম্বর আয়োলসেন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 সুসংবাদ দিচ্ছেন সিও অনুগ্রহের এবং সন্তোষের এবং সেই জান্নাতের যেখানে রয়েছে চিরস্থায়ী নিয়ামত তারা সেখানে অনন্ত কাল থাকবে নিশ্চয়ই আল্লাহর কাছে আছে মহা পুরস্কার সন্তুষ্টি এবং চিরস্থায়ী নিয়ামত এবং আল্লাহ আরো বলছেন আল্লাহর কাছে আছে মহাপুরস্কার আল্লাহ সুহানা তালা সুরা তা একশো এগারো নম্বর বলেন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 ومن أَوْفَى بِعَهْدِهِ من اللَّهِ فَاسْتَبِشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَا يَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمِ الله سبحانه وتعالى بولي سن الله إمان دار در تغي تا دير جان ابو مالكي قرائي کورنئي سن جاننا تر بي نموئي رستا ماري ابو موري এবং কোরআন এ সম্পর্কে ওয়াদা রয়েছে আল্লাহ আর কে আছে সুতরাং তোমরা আনন্দ করা এবং তোমরা সেই সৌদার জন্য তোমরা যে কেনা বেসা সেই জন্য আনন্দ করো যা তোমরা তার সাথে মানে সাথে আর এটা হলো বিরাট সাফল্য আল্লাহ এখানে আল্লাহ সুবাহ ক্রয় করতেছেন আল্লাহ ইমানদারদের থেকে কিনতে চান কি কিনতে চান তাদের সোল তাদের যে যান এবং মাল আর বিনিময় কি বিনিময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস এবং এখানে আল্লাহ বলছেন না পূর্ববর্তী উম্মা বলতে নুহ আলহ সাল্লাম সালেহ তারপরে সোয়াইব আলহ সাল্লাম এরকম আরো যেসব পূর্ববর্তী সব নবী এবং রাসুলরা ছিলেন সর্বপ্রথম এবং এই জন্যই উম্মাতে মোহাম্মদ মোহাম্মদ সাল আলাইস্লামের উম্মের পরে মুসা আলাহ ইসলামের যে উম্মাহ বাণী ইসরাইল তাদের মর্যাদা যাই হোক সরা সাত নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেছেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويتبت أقدامكم يا أيها الذين آمنوا هاي من در إن تنصروا الله تُمْرَزُوا دي الله كي شاهد جوكرو تقول لك الله تُمَا دركي তোমাদের পা গুলোকে সাবেত করে দিবেন তোমাদের পা গুলোকে দৃঢ় করে দিবেন আল্লাহ সুবহান পনেরো নম্বর আয় আল্লা সুবহান বলেছেন ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون انما المؤمنون الذين انشئك بركت مؤمن ترى اذا ايمان انسه الله وتا الرسول proti ثم لم يرتابوا অতপর আর কোন সন্দেহ পোষণ করে নাই এবং আল্লাহ আল্লা সুবাহ আরো সুসংবাদ দিয়েছেন মুজাহিদিনদের মর্যাদা বর্ণনা করেছেন মুজাহিদদেরকে তিনি কি মর্যাদা দিবেন সুরা সফের মধ্যে আল্লা সুবাহ বলেন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 হে ইমানদাররা আমি কি তোমাদেরকে তোমাদেরকে রক্ষা করবে আনবে আল্লাহ মাল দিয়ে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের গুনাসমূহ এবং দাখিল করবেন এমন জান্নাতে যার নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে নহর সমূহ এবং এমন মনোরম বাসস্থান মানে যা রয়েছে আর অন্য একটি অনুগ্রহ আল্লাহ আয়াছম্য যা তিনি এখানে এনেছেন জিহাদের মর্যাদা শিরোনামে অতঃপর শিরোনাম হচ্ছে সলাত এবং পিতামাতার প্রতি দায়িত্বশীল হওয়ার পরেই হলো জিহাদ সর্বোত্তম আমাল এখানে রসুল সাল্লাইসলাম থেকে তিনি বর্ণনা করেছেন একদা একজন সাল্লিম করলো আল্লাহর ইবাদ সমূহের মধ্যে সাল্লাই বলেন যে অতপর রসুল সাল্লাই বললেন যে তোমার পিতা মাতার প্রতি দায়িত্বশীল হওয়া তিনি বলেন যে আমি বললাম অতপর তিনি বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা রাহুল বুখারি বুখারি থেকে বর্ণিত বাইহাকি থেকে বর্ণিত ইবনে পর রাজিউল্লাহাদ আমল হিসেবে গণ্য করতেন আল্লাহ আমল হচ্ছে আল্লাহ রাস্তা জিহাদ এখানে রাসুল সাল্লা আল ইসলাম থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাম কেউ কেউ জিজ্ঞাসা করলো যে ইবাদত মধ্যে কোন কাজটি সর্বোত্তম তিনি বললেন যে আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা ওই ব্যক্তি বলেন যে অতপর তিনি সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ রাস্তা জিহাদ তখন তিনি জিজ্ঞাসিত হলেন তারপর কোনটি তিনি বলেন যে মকবুল হজ বা কবুলকৃত যে হজ বুখারি এবং মুসলিম থেকে আজ রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল সালামিজ্ঞাসা করা আনা এবং সূর্য উদয়ের মধ্যে আবুদার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম সর্বোত্তম কাজ সম্পর্কে তিনি বললেন যে আল্লাহর প্রতি ইমান আনা এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা বোখারি এবং মুসলিম মুসলিম থেকে বর্ণিত আবু কাতাদ বর্ণনা করেন যে রসুল সাল্লি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললেন জিহাদ করা এবং আল্লাহর প্রতি ইমান আনা হলো সর্বোত্তম আহমাল এক ব্যক্তি তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমি যদি আল্লাহ রাস্তায় নিহত হই তবে আমার সব গুণা মাফ হয়ে যাবে রসুল সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ আবু খোজাইমা ইহবান্ত কোনো কিছু নেয়া না হয় ওই যে গাজুয়া এটা এবং মকবুল হজ অতঃপর শিরোনাম রিহাদ হচ্ছে আল্লাহর গৃহে ইবাদত করা এবং এটার এটার দেখাশোনা করা হাজিদেরকে পানি পান করানো হাজি থেকে উত্তম হচ্ছে একজন লোক বলল যে আমি কিছু মনে করব না যদি আমি মুসলিম হয়ে হাজিদের দেখবাল ছাড়া কিছু না করি অর্থাৎ এটাকে আমি সর্বোত্তমাল মনে করি অন্যজন বলল আমি কিছু মনে করব না যদি আমি মুসলিম হয়ে বায়িতুল্লাহ ছাড়া আর কিছু না করি অর্থাৎ আমি এটাকে সর্বোত্তম কিছু মনে করি তৃতীয় ব্যক্তি বলেন তোমরা যা বলছ আল্লাহ রাস্তা জিহাদ করো তার থেকে উত্তম উম তাদেরকে ধমক দিলেন এবং চুপ থাকতে বললেন বলেন যে রসুল সাল্লাস্লামের গৃহের পাশে তোমরা উচ্চস্বরে কথা বলবা না কিছুক্ষণের মধ্যেই তিনি খোদ বাদিতে আসবেন অত আমি ওনাকে জিজ্ঞেস করব। অতঃপর আল্লাহ সুবাহনাত আলা আয়াত নাজিল করলেন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 মনে করো সে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান এবং জিহাদ করে আল্লাহর প্রতি আল্লাহর কাছে তারা সমান নয় আর আল্লাহ জাহেমদের কে প্রদর্শন করেন না মুসলিম থেকে আদিস বর্ণনা করা হয়েছে জিহাদ যে সর্বোত্তম কাজ সে সম্পর্কে আরো প্রমাণ সমূহ নামে তিনি এনেছেন আমার বিন আবাস বর্ণনা করেন এক্লাহ রসুল সাল্লাহ তিনি বললেন যে রসুল সাল্লা ইসলাম হলো তোমার অন্তরের আত্মসমর্পণ সাবমিট করো আল্লাহর কাছে এবং মুসলিমরা তোমার জিব্বা এবং হাত থেকে নিরাপদ থাকবে সে বলল ইসলামের সর্বোত্তম কি আল্লাহ রসুল বললেন যে ইমান সে বলল যে ইমান কি যে আল্লাহতে তার ফেরেস্তা সমূহে তার কিতাব সমূহে তার রসুল গণের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান স্থাপন করা সে বললো যে ইমানের পরে সর্বোত্তম কি আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বললেন যে বললেন সেই ব্যক্তি যার ঘোরাকে হত্যা করা হয়েছে এবং সে নিহত হয়েছে তার রক্ত বের করা হয়েছে তাবারানি তাবারানী আলবাহি ইমাম ইবনুহাজ এখানে তিনি বলেন যে দেখো আল্লাহ তোমার প্রতি রকম করুন যে কিভাবে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম উত্তম থেকে উত্তম জিনিস সাজিয়েছেন এবং ইসলামের উত্তমকে জিহাদ অতপর জিহাদের উত্তমকে বলেছেন আল্লাহ রসলায় নিহত হওয়া অতঃপর তিনি বর্ণনা করে রসুল সাল্লা এক ব্যক্তিকে বললেন যে মুসলিম হও লোকটি বলল ইসলাম কি তিনি তার উত্তর দিলেন এবং হিজরা এবং জিহাদ করতে বললেন লুকি বললো জিহাদ কে আল্লাহ জন্য যুদ্ধ করবে। এবং মা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুলামকে বললেন আয়সা রাজিয়াল আনহা তিনি বলেন যে হে আল্লাহ রসুল আমরা দেখতে পাই যে আল্লাহর রাস্তা জিহাদ করা হচ্ছে সর্বোত্তম কাজ আমাদের কি জিহাদ করা উচিত নয় আল্লাহ রাসুল সাল্লাই উত্তর দিলেন তোমার জন্য সর্বোত্তম হল মকবুল হজ বুখারি শরীফের মানে এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এমন কি উইম্যানদের কাছে মহিলাদের কাছে এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহর রাস্তা জিহাদ করাটা হচ্ছে সর্বোত্তম কাজ মহিলাদের জন্য উত্তম হচ্ছে তাদের জন্য কবুলকৃত যে হজ আবু খুরাই বর্ণিত দামেস্কের ইতিহাসে বলেন যে মোহাম্মদ বিন ফাজল বিন আইয়াদ বলেন আমি ইবনে আল মুবারকে আমার স্বপ্নে দেখে তাকে জিজ্ঞেস করি আমরা জানি এই দুইজনের ব্যাপারে মোহাম্মদ বিন ফাজল ইবনে আয়াদ এবং ইবনে আল মুবারক তারা ছিলেন দুই বন্ধু তাদের জীবনের পরস্পরের লক্ষ্য ছিল এক এক রকম এক একজন এক দিকে বেশি নিজেকে নিয়োজিত করেছিলেন ইবনে আল মুবারক তিনি ছিলেন জিহাদের স্কলার এবং ফুজাইল বিন আয়াদ ছিলেন বা ইবাদতকারী হারামাইনের ইবাদী ইবনে আল মুবারক আগেই মারা যান ফুজাইল বিন আয়াদ তার বন্ধু ইবন মুবার দেখেন তিনি জিজ্ঞেস করেন তুমি তোমার সর্বোত্তম তিনি আল মুবারক বলেন যে কাজে আমি ব্যস্ত ছিলাম আমি জিজ্ঞেস করলাম জিহাদ এবং রিবাত তিনি বললেন হ্যাঁ আমি তাকে বললাম সুতরাং আল্লাহ তোমার সাথে কী করেছেন তিনি বললেন তিনি আমাকে ক্ষমা করেছেন সুফায় আল্লাহ এটা হাক যে স্কলারদের ব্যাপারে এরকম অনেক বর্ণিত আছে তাদের যে আবসির মানে সুসংবাদ স্বরূপ এরূপ স্বপ্ন আল ফাজ বিন জিয়াদ বলেন আমি আবু আবদুল্লাহ ইমাম আহমদকে বলতে শুনেছি যখন গাজুয়া তার সামনে মেনশন করা হয়তো তিনি কাতে শুরু করতেন এবং বলতেন যে এটা হচ্ছে সর্বোত্তম মানে একটাই সর্বোত্তম বাধা আর নেই আল মুগনিতে এটা বলা হয়েছে যে ইমাম আহম্মদ বলেন শত্রুর সম্মুখীন হওয়ার তুলনায় আর কিছুতে এত উত্তম প্রতিদান নেই এবং একজনের জন্য সত্যিকারের যুদ্ধে অংশগ্রহণ করা হলো অন্যান্য কাজের তুলনায় কাজ যারা শত্রুর সাথে তারা তাদের আত্মাসমূহ সমূহকে আল্লাহর কাছে দিয়ে রেখেছে অতপর শিরোনাম হচ্ছে জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি যিনি পূর্ববর্তী তার ইসলাম ছিল দিয়েছেন। তিনি বলেন যে আমরা রফুল সাল্লাই এর একদল সাহাবি ছিলাম এবং আমরা বলেছিলাম আমরা যদি জানতাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি আল্লাহ তখন নাজিল করলেন সফের এক থেকে চার যেখানে আল্লাহ সুবহানা তা বলেছেন যে যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে সব কিছু আল্লাহ পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় হে যারা ইমানেস তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করোনা আল্লাহর অত্যন্ত অসন্তুষ্টির যে তোমরা যেটা করোনা এরূপ কথা বলা নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর প্রাচীর নে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে দেখা গেছে কি প্রশ্ন আসতে পারে যে আসলে সর্বোত্তম কাজ তো একটাই কিন্তু কেন এরকম আসে যে কখনো পিতা মাতার সেবা করাকে। কখনো আল্লা করাকে কখনো সমাধান হবে যে রসুল সাল্লাহ বিভিন্ন পরিস্থিতির আলোকে যখন এসে কেউ প্রশ্ন করতেন যেরকম একজন ব্যক্তি যে বৃদ্ধ সে এসে প্রশ্ন করলো যে আমার জন্য মানে সর্বোত্তম কি। আমার জন্য সর্বোত্তম তো তখন রাসুল সাল্লাম বলেন তুমি তোমার পিতা মাতার সেবা করো এরকম মহিলারা প্রশ্ন করলো যে সর্বোত্তম আমল জিহাদ আমরা মানে জিহাদ করতেছে তখন বলেন যে তোমাদের জন্য সর্বোত্তম হচ্ছে তোমরা হজ করবে এটার সমাধান হচ্ছে যেটা আল্লাহ সুবাহভাবে যারা আল্লাহ প্রাধান্য দিয়েছেন যারা বসে থাকে এটাই সমাধান হচ্ছে সাধারণভাবে সর্বোত্তম আমাল আর কিছু কিছু পরিস্থিতির আলোকে কিছু কিছু কাজ উত্তম হতে পারে উদাহরণস্বরূপ যখন ফার্দুল কিফায়া তখন যদি একটা ব্যক্তির পিতা মাতার সেবা করার প্রয়োজন হয় তখন তার জন্য জিহাদের সাহিত্য উত্তম হচ্ছে তার ওই পিতা মাতাকে সেবা করা কোন ব্যক্তি বৃদ্ধ যে অক্ষম তার জন্য আল্লাহ করা এই জিনিস উত্তম হইতে পারে যেরকম হজ করা সর্বোত্তম আমল কিন্তু সর্বসাধারণভাবে জিহাদ হচ্ছে সর্ব উত্তম আমল সমস্ত আমলের সাথে অতঃপর এখানে শিরোনাম এনেছেন তিনি যে মুজাহিদগণ সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ যেটা আল্লাহ সুবাহ বলেছেন যেটা আমরা পূর্বে বললাম যারা বসে থাকে তাদের উপরে আল্লাহ যারা মুজাহিদিন আবু সাঈদ আল খুদ্ি রাজিয়াল বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহ ইসলামকে জিজ্ঞেস করা হলো মানুষের মাঝে সর্বোত্তমকে তিনি বললেন যে একজন ইমানদার যে নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে সুফান অতঃপর শিরোনাম হচ্ছে কোনো ব্যক্তি জিহাদের সমতুল্য কোনা করতে পারে না আবু আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করা হলো এমন কাজের কথা যার পুরস্কার জিহাদের অনুরূপ তিনি বলেন যে তুমি তা করতে পারবে না তারা আবার জিজ্ঞেস করলো এবং তৃতীয়বার অতঃপর প্রত্যেকবার রসুল সাল্লা বলেন যে তোমরা তা করতে পারবে না অতপর তিনি বলেন যে মুজাহিদের সমান হলো সেই ব্যক্তি যে সিয়াম রাখে এবং সলাহ আদায় করে কোন জিজ্ঞেস করলেন যে এমন কিছু কাজের কথা যা জিহাদের অনুরূপ আল্লাহ রসুলাম বললেন যে আমি এমন কিছুই দেখি না তিনি বললেন যে যখন মুজাহিদ প্রস্থান করে মুজাহিদগন যখন তার জিহাদে যায় তুমকি পারবে মসজিদে ঢুকে এক নাগারে ছাড়া লোকটি করতে ঘোরা দৌড়াতে থাকবে চারণ ভূমিতে এবং মুজাহিদগণ তার জন্য পুরস্কার দেওয়া হবে ইবন সেখানে বলেন যে এমন মানুষগুলো যারা তাদের পুরস্কারগুলো গুলো বর্ধিত অবস্থায় পেয়েছিল রসুল সাল্লাই ইসলামের সাথী হওয়ার জন্য যদি জিহাদের সমতুল্য কিছুই খুঁজে না পায় অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবারা যদি জিহাদের সমতুল্য কোনো আমল খুঁজে না পায় তখন আমরা কিভাবে আসে ক্ষুদ্র কাজকে ক্ষুদ্র কাজ দ্বারা নিশ্চিন্ত থাকতে পারি কিভাবে আমরা অন্যান্য কাজের মাধ্যমে শান্ত থাকতে পারি এমনকি যখন এইসব ছোট ছোট কাজেও রয়েছে আমাদের আন্তরিকতার অভাব এবং এখলাসের অভাব বা ত্রুটি সমূহ তিনি বলেন যে হে আল্লাহ আমাদেরকে জাগ্রত করো নিদ্রা থেকে তোমার কারণে আমাদেরকে কবুল করে নাও সে সময়ের আগে যখন খুব হয়ে যাবে। তুমি যে কোনো ভালোর জন্য আমাদের আসা এবং তুমি ছাড়া কোন শক্তি নেই অতঃপর সেরোনাম হচ্ছে মুজাহিদিনদের নিদ্রা বা ঘুম অন্যান্যদের সারা রাত প্রার্থনা করা এবং রোজা অপেক্ষা উত্তম এর প্রমাণসমূহ সফওয়ান বিন সেলিম বলেন আবু হরারা রাজিয়াল জিজ্ঞাসা করলেন তোমরা কি কেউ কোন বিশ্রাম ছাড়া এক নাগারে সলাহৎ পড়তে বা কোন রূপ বিরতি ছাড়া রোজা রাখতে পারবে তারা বলল হে আবু হোরারা এক নাগারে কে এমন করতে পারে তিনি বলেন যে আমি তার নামে শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ মুজাহিদদের নিদ্রা তার থেকে উত্তম ইবনে অল মুবারক বর্ণনা করেছেন এটাই যদি হয় তাদের ঘুমের মর্যাদা তাদের ইবাদতের মর্যাদা তবে কিরূপ আসমান এবং জমিনের সমান আবু হুরারা রাজা আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন জাননাতে হচ্ছে স্তর রয়েছে প্রত্যেক স্তরের সাথে পরবর্তী স্তরের মধ্যে রয়েছে জমিন এবং আসমান সমান দূরত্ব সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাত এটা জান্নাতের মধ্যবর্তী স্থান এবং সর্বোচ্চ অংশে জান্নাতের নহাসম প্রবাহিত এবং রয়েছে থেকে বর্ণিত সুহান আল্লাহ মোরগ ডাকতে আল্লাহ সুহানাতালাই ভালো জানেন আমরা জানি যে ফেরিস্তা দেখলে মোরক ডাকে যাই হোক অতপর শিরোনাম হচ্ছে এই জাতির রাহদানিয়াহ বা হচ্ছে রাহবানিয়াত হচ্ছে যেরকম পূর্ববর্তী উম্মানী ইসরায়েল আল্লা সুবাহনতলা তাদের জন্য নির্দিষ্ট করেন নাই কিন্তু তারা তাদের নিজেদের জন্য এটা নির্ধারণ করেছিল রাহবানিয়াত তারা কি করত সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে জঙ্গলে অথবা গুহার মধ্যে আল্লাহর ইবাদত করত সমস্ত মানুষ থেকে তারা দূরে থাকতো তারা বিয়ে শি করত না এবং এমনকি তারা খাবার দাবার গ্রহণ করতো না এরকম ভাবে মানে আল্লাহ করতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তারা এভাবে রাহবায়নিয়া করতো সন্ন্যাস বৃত্তি বা সিয়াহা সিয়াহা হচ্ছে ভ্রমণ করা আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য এই যে উম্মা এই উম্মার জন্য রাহবানিয়াত এবং সিয়াহা হচ্ছে জিহাদ আবু আল খুদ্রি এলো এবং আল্লাহ যেহেতু এটা এজাতির জন্য রাহবায়নীয় স্বরূপ সন্ন্যাস জীবন যাপন স্বরূপ এবং আল্লাহকে স্মরণ করো এবং আন অধ্যয়ন করো যেহেতু তাই পৃথিবীতে চলার জন্য এবং জান্নাতের কথা স্মরণ রাখার জন্য তোমার জন্য আলো স্বরূপ এবং ভালো ছাড়া সব কিছু থেকে নিজের জিহবাকে সংযত রাখো কারণ পারবে। আবু আবদুল্লাহ আল হালিমি বলেন এজাতির রাহবানিয়াত হল জিহাদ এর অর্থ হলো যে খ্রিস্টানরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে নিবৃত গুহার মধ্যে আশ্রমের মধ্যে জীবন জীবনযাপন করত তারা আল্লাহর জন্য সর্বোচ্চ যে ত্যাগ করতে পারতো তা হলো এই যে এই দুনিয়ার প্রলবন থেকে দূরে থাকা তারা দাবি করতে যে তারা প্রত্যেক ব্যক্তি থেকে দূরে থাকে এই উদ্দেশ্যে যে সে কারো কোনো ক্ষতি না করে কিন্তু শয়তানের কাজে লিপ্ত রাখার বড় কি হতে পারে সুতরাং সত্যিকার ব্যক্তি সেই যে শয়তানকে উপেক্ষা করে এবং শৈতানের পথে বাধা দেয় আর তারা হলো মুজাহিদিন মুজাহিদিনদের মর্যাদা অনেক বেশি আবু উসামা বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন যে আমার জাতির সিয়া হলো জিহাদ আর সিয়াহা হচ্ছে যেটা আমরা পূর্বে বলেছি যে খারাপ বিষয়াদি থেকে দূরে থাকা এবং আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য দুনিয়ার বুকে ভ্রমণ করা যেহেতু জিহাদের দ্বারা এই দুটি অর্জন করা যায় তাই জিহাদি হল মুমিনের জন্য সিয়াহা মুমিন তো দুনিয়া থেকে আল্লাহর দিকে মানে পলায়নরত থাকে আমরা জানি যেরকম ইবন আল চসনিয়ার যে জিহাদের যে ভিডিও এ থেকে আমরা দেখতে পাই যে একটা দৃশ্যের মধ্যে তিনি অত্যন্ত সুন্দর পাহাড়ি একটা সুন্দর পরিবেশের মধ্যে তিনি হাঁটতে ছিলেন চারিদিকে তাকাচ্ছিলেন অতপর যে একটা ভাঙ্গার লগের মধ্যে বসলেন এবং বললেন এই উম্মার মানে সিয়াহা হচ্ছে অতপর শিরোনাম হচ্ছে ইসলামের চূড়া হচ্ছে জিহাদ জাবাল মুহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা তাবুক হতে ফেরার পথে রসুল সাল্লাইসলামের সাথে ছিলাম তিনি আমাকে বললেন যে তুমি যদি চাও আমি তোমাকে এই বিষয়ের মূল স্তম্ভ এবং চূড়া সম্পর্কে বলতে পারি আমি বললাম তিনি বলেন সব বিষয়ের প্রধান হল ইসলাম এর খুটি এবং এর এটা আল হাকিম আহমেদ এবং আল তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন অতঃপর শিরোনাম হচ্ছে মুজাহিদদের জন্য আল্লাহর তরফ থেকে ওয়াদা আবু হুরায়রা রাজিয়া থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লা মুজাহিদদের যারা নিজেদের ঘর ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর পথে যুদ্ধ করতে এবং আল্লা রহিকে সত্য বলে বিশ্বাস করেছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ওয়াদা রয়েছে তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা সে যদি ফিরে আসে তার জন্য রয়েছে গনিমার পুরস্কার বুখারিয়া এবং মুসলিম আবু হাজানহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে তিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ওয়াদা এক হচ্ছে আল্লাহ রাস্তায় মোজাহিদগণ এবং দুই নম্বর হচ্ছে সেই দাস যে মোকাদাফা করেছে তার মনির থেকে মুক্তির জন্য যুক্তি করেছে এবং সেই ব্যক্তি যে পবিত্রতার জন্য নিকাহ করতে চায় আব্দুর রাজ্জাক আল তিরমিজি এবং আল হাকিম বর্ণনা করেছেন অত শিরোনাম হচ্ছে আল্লাহ কখনো মুজাহিদিন দার পরিত্যাগ করেন না এবং তাদের সাহায্য করেন এবং তাদের ডাকে সারা দেন আবদুল্লাহ বর্ণনা করেন একতে সাল্লাম ব্যাগে খেজুর ছাড়ার কিছুই দেওয়ার মতো পেলেন না বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হয় যে এক খেজুরে কি এমন ভালো থাকতে পারে অর্থাৎ কিভাবে আপনার একটা খেজুর দ্বারা চলতেন আমরা তা খেতাম এবং এর বিচিগুলোকে চুষতে থাকতাম পানির সাথে তাই আমাদের সারাদিনের জন্য একমাত্র এগিয়ে গেলাম আমরা একটি বালুর ডিবির মতো কিছু একটা দেখতে পেলাম এটা ছিল আমরা দেখতে পেলাম যে একটা তিমি আবুদ রাজি আল্লাহ প্রথম বললেন যে এটি মৃত সুতরাং তোমরা এটা থেকে গ্রহণ করা যাবে না তারপর তিনি বললেন কিন্তু অবস্থান করলাম যতক্ষণ না আমাদের দেহে চর্বি ভাসতে শুরু করলো আমরা ছিলাম তিনশো জন আমরা এর থেকে বালতি দিয়ে তেল গ্রহণ করতাম এবং তার বিশাল সারের মতো মাংস থেকে গোস্ত কেটে নিতাম আবু ওবায়দা তিনি মাঝে সবচেয়ে বড় যে উঠা এটা নিজ দিয়ে চলে গেল একটা ধনুকের মতো হারের কোন অংশ স্পর্শ না করে সুফান আমরা অতপর কিছু গোষ্ঠ শুকিয়ে মদিনায় নিয়ে আসলাম যখন আমরা রাসুল সাল্লামকে আমাদের মানে গল্প বললাম তখন তিনি বললেন এটা আল্লাহর তরফ থেকে জীবিকা যা তিনি তোমাদের জন্য পাঠিয়েছিলেন তোমরা কি আমার জন্য তোমাদের সাথে কিছু গোস্ত নিয়ে এসেছ আমরা তার জন্য কিছু পাঠালাম তিনি তা থেকে খেলেন খেলেন্লা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অতপর শিরোনাম হচ্ছে মুজাহিদ্দিনের জন্য বিভিন্ন প্রতিদানসমূহ তা মধ্যে একশো থেকে একশো একুশ আল্লাহ বলেছেন এটা এজন্য যে আল্লাহ তাল্লাহর পথে তারা যে তৃষ্ণা ক্লান্তি এবং ক্ষুধায় কষ্ট পাবে এমন কোনো স্থানে তারা যাবে যেখানে যাওয়া কাফেরদের উপর ক্রোধ আসবে এবং শত্রুর কাছ থেকেও তারা কিছু লাভ করবে আর প্রতিটি কাজের বদলা তাদের জন্য নেক আমল লেখা হবে নিশ্চয় আল্লাহ তাল্লাহ সলেহ লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না তারা আল্লাহর পথে যা খরচ করে কম হোক কিংবা বেশি এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্ত অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে যাতে করে তারা যা কিছু করে এসেছে আল্লাহ তাল্লা তার সাথে উত্তম পুরস্কার তাদেরকে দিতে পারেন অতপর মুসলিম শরীফ থেকে বর্ণিত আবু বাকর বিন আবি মুসা বর্ণনা করেন তিনি বলেন যে আমি আমার পিতাকে বলতে শুনেছি রসুল সাল্লাস্লাম বলেছেন জান্নাতের দরজা তরবারির নিচে অবস্থিত একটা গরিব লোক তিনি জিজ্ঞাসা করলেন অত্যন্ত ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো এবং বললো যে হে আবু মৌসা তুমি কি তা রসুল সাল্লি ইসলামের থেকে শ্রবণ করেছ ওই তিনি বললেন যে আব্বা সম্ভবত বললেন হ্যাঁ লোকটি তার সঙ্গীদের কাছে ফিরে গেল এবং তাদের বলল আমি তোমাদেরকে সালাম দিচ্ছি অতপর সে তলোয়ারের খাপ ভেঙে ফেললো এবং শত্রুতার দিকে রওনা হলো এবং তাদের তার তরবারি দিয়ে আঘাত করতে লাগলো যতক্ষণ না সে করলো করল্লাহ মুসলিম শরীফের বলেন যে কেউই আল্লাহর কারণে যুদ্ধ করে তার জন্য জান্নাত কবুল হতে ততটুকুই সময় প্রয়োজন যতটুকু প্রয়োজন একটা উটার দুধ দোয়াতে আহমেদ আবু দাউদিজি এক একপাল ভেড়া নিয়ে জীবিকা নির্বাহ করে অথবা সেই ব্যক্তি যে তার ঘোড়াচরা এবং তরবারির উপর জীবিকা নির্বাহ করে আল হাকিম এটা নির্দেশ করে যে অত্যন্ত ফিটনার যে সময় দুর্দশার সময় একজন লোকের জন্য বেঁচে থাকা উচিত কিংবা তার চেয়ে মোজাহিদ হিসেবে বলতে শুনেছি শয়তান আদম সন্তানকে ইসলামের পথে বাধা দেয় এবং তাকে বলে তুমি কি মুসলিম হতে যাচ্ছ এবং তোমার ঐতিহ্য এবং তোমার পূর্বপুরুষদের মানে দিন ত্যাগ করছো কিন্তু আদম সন্তান তাকে অমান্য করে এবং মুসলিম হয় এবং ক্ষমাপ্রাপ্ত হয় তার চিহাদের পথে বসে থাকে এবং তাকে বলে তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ তুমি হত্যা করতে যাবে এবং নিহত হবে এবং তখন তোমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করবে বা অন্য কেউ নিবে এবং তোমার সম্পদ ভাগ করা হবে আদম সন্তান তাকে অমান্য করলো এবং জেহাদে চলে গেল আল্লাহ রাসুল সালাম বলেন যে ব্যক্তি অনুরূপ করে এটা আল্লাহর হয়ে যায় যে তিনি তাকে জান্নাতে প্রবেশ জাননাতে যদি তিনি তার পশু দ্বারা আঘাত হয়েও মৃত্যুবরণ করে তবুও তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন আহমেদ থেকে বর্ণিত খালিদ বিন আল ওয়ালিদ রাজিয়ালহ বলেন যদি আমি একটি সুন্দর মহিলাকে বিবাহ করি যাকে আমি ভালোবাসি এবং আমাকে একটি নবজাতক পুত্র সন্তানের সংবাদ দেয়া হয় এটা আমার জন্য হবে সেই যখন আমি এক বরফের অবস্থার ঠান্ডা রাত্রিতে একদল যোদ্ধার সাথে অবস্থান করছি পরবর্তী সকালে মোকাবেলা করতে আমি তোমাদের জিহাদে যেতে উপদেশ দিই ইগন আলমোবার বর্ণনা করেছেন এটা খালিদ বিন ওয়ালিদ রাজা মৃত্যুর আগের উক্তি সুফান যারা বিয়ে করেছেন কিংবা যাদের সন্তান হয়েছে তারা জানেন যে একটা মহিলা যাকে সে পছন্দ করে তাকে বিয়ে করেছে এই সংবাদটা কত উত্তম এই অবস্থাটা কত উত্তম অথবা যার সন্তান হয়েছে কত উত্তম তো খালিদ বিন ওয়ালিদ বলছেন যে এর সাহিত্য আমার কাছে উত্তম হচ্ছে ওই অবস্থাটা যে আমি একটা বরফের নে ঠান্ডা রাত্রিতে একদল যুদ্ধের সাথে অবস্থান করতেছি পরবর্তী দিন শত্রু মোকাবেলা করতে তিনি আরো বলেন একটি জিহাদের অভিযান পঞ্চাশটি হজ হতে শ্রেয় ইবনু আমারের এই বিবরণ সহি জিরার বিন আমর বলেন আমি একটি লম্বা সময় জিহাদে অতিবাহিত করেছি এবং আমার হৃদয়ে হজের জন্য তীব্র আকাঙ্ক্ষী ছিল আমি তথায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম এবং অতপর আমার ভাইদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম আমি ইশাক বিন আবু এর কাছ থেকে বিদায় জানাতে গেলাম তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ আমি উত্তর দিলাম আমি হজে যাচ্ছি তিনি পাল্টা প্রশ্ন করলেন তোমার কি জিহাদের ব্যাপারে মতামত বদলেছে না অন্য কিছু আমি বললাম না এটা এজন্য যে আমি এখানে জিহাদের দীর্ঘ সময় ধরে ছিলাম এবং আমার হজের জন্য এবং আল্লাহর ঘরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল তিনি আমাকে বললেন যে জিরার তোমার তা করা উচিত না যা তুমি ভালোবাসো বরং তাই করা উচিত যা আল্লাহ ভালোবাসেন হে জিরার তুমি কি জানো না যে আল্লাহর রসুল কেবলমাত্র একবার হজ করেছেন কিন্তু পরবর্তীতে তার জীবনে জিহাদের যুদ্ধরত অবস্থা ব্যয় করেছেন যতক্ষণ না তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন হে জিরার তুমি যদি হজ কিংবা ওমরা করো তুমি শুধু হজ কিংবা উমরার জন্য প্রতিদান পাবে কিন্তু তুমি যদি রিহাদে বা যুদ্ধে আত্মনিয়োগ করো মুসলিমদের মেরুদণ্ড রক্ষা করার জন্য তবে সেই গৃহে এক লাখ হাজি যদি আসে তুমি তাদের প্রত্যেকের হজের প্রতিদান এবং প্রত্যেক বিশ্বাসী নারী এবং পুরুষের হজের প্রতিদান পেতে থাকবে যতক্ষণ না বিচার দিবস উপস্থিত হয় যেহেতু যেই বিশ্বাসী মানে ইমানদারদেরকে রক্ষা করতে এগিয়ে আসে সে যেন তার মতো যে তাদেরকে রক্ষা করে আদম থেকে শুরু করে শেষ বিচারের দিন যারা তাদের এই কুফ্ফারদের সাথে যুদ্ধ করে এরা তাদের অনুরূপ যারা তাদের সাথে যুদ্ধ করে শেষ বিচারের দিন পর্যন্ত তুমি তওরা কোরআন প্রেরিত প্রতিটি অহির জন্য হবে যেহেতু তুমি আল্লাহর আলোকে নির্বাপিত হওয়া থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছি আলেমগন রসুলগণ এর দায়িত্বকে পূর্ণ করেন অন্যদের সত্যপথে নির্দেশনা দিয়ে এবং তাদেরকে তার শিক্ষা দিয়ে আর মুজাহিদিনা রসুলগন যা নিয়ে এসেছেন তার জন্য যুদ্ধ করেন এবং আল্লাহর বাণী সর্বোচ্চ তুলে ধরতে এবং কুফফারদের বক্তব্যকে আল্লা সুবাহ চুরাশি নাম্বার আয় বলেছেন উৎসাহিত করুন তাহরিদ করুন অচিরেই আল্লাহ কাফেরদের শক্তি খর্ব করে দিবেন আর আল্লাহ শক্তিতে প্রবলতার এবং কঠোর শাস্তি দেবেন সুরা আংফালের পশ্টি নম্বর আয়োজন يا ايها النبي حرض المؤمنين على القتال يا ايها النبي حرض المؤمنين على القتال يا نبي apni mu'min der ke judder jonno udbuddho অতপর এই সাব শিরোনামের মধ্যে ইবানুহাজ বলেছেন যে আমরা আমরা শেষ একটা বিখ্যাত কাহিনী বর্ণনা করে এই কাহিনী আবু জাফর আলোবান এর বলেন যে বর্ণিত আছে যে বসরার একজন বসর ব্যক্তি থাকতেন যিনি ছিলেন উম ইব্রাহিম আল হাসিমিয়া শত্রুদল একটি মুসলিম শহরে আক্রমণ করলো এবং মানুষকে জিহাদি যোগদানের জন্য উৎসাহিত করা হচ্ছিল আরকি তাহারিদ করা হচ্ছিল আব্দুল ওয়াহিদ বিন জিয়াদ আল বস্রী তিনি জেহাদু উদ্বুদ্ধ করে একটি ভাষণ দিচ্ছিলেন এবং শ্রোতাদের মধ্যে ছিলেন তার মধ্যে এবং আব্দুল যে আপনি আমার পুত্র ইব্রাহিম জানেন এবং আপনি জানেন বস্ত্রার যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের কন্যাদেরকে বিবাহ দেওয়ার জন্য তারা আশা করে আমি এখনো তাদের ব্যাপারে একমত হইনি কিন্তু এই জান্নাতের হুদের আব্দুল ওয়াহিদ তখন আরেকটি কবিতা আবৃত্তি করলেন হুড়দের বর্ণনা দিলেন ইব্রাহিম বলেন যে আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ দিতে চাই এবং আমি তার পন বাবদ আপনাকে দশ হাজার দীহাম দিচ্ছি এবং আপনি আমার ছেলেকে আপনার সাথেই সাথে নিয়ে যান এবং সে যেন আল্লা রাস্তায় শহীদ হতে পারে এবং আমার জন্য শেষ বিচার দিন সুপারিশ করতে পারে বলেন আপনি যদি তা করেন তবে আপনার এবং আপনার পুত্রের জন্য রয়েছে মহাপুরস্কার সে তখন তার পুত্রকে শ্রোতাদের মধ্য থেকে ডাকলো উম্ম ইব্রাহিম ইব্রাহিম উঠে দাঁড়ালেন এবং বলেন যে জি আমার আম্মা তিনি বলেন যে তুমি কি এই মেয়েকে বিয়ে করতে সুখী হবে এই শর্তে যে তোমার আত্মা আল্লাহ কে দিবে সে বলল আমি বললো সন্তুষ্ট তিনি বললেন হে আল্লাহ তুমি আমার সাক্ষী থাকো আমি আমার পুত্রকে জান্নাতের এই মেয়ের সাথে বিয়ে দিলাম এই শর্তে যে সে তার আত্মা তোমার জন্য ব্যয় করবে অতবর তিনি প্রস্থান করলেন এবং দশ হাজার দিনার নিয়ে ফিরে আসলেন এবং তা আব্দুল ওয়াহিদ দিলেন এবং বললেন এটা মেয়ের পণ স্বরূপ এটা গ্রহণ করন এবং মুজাহিদিনদের প্রয়োজনে ব্যয় করুন তিনি তখন তার ছেলের জন্য একটি ভালো ঘোরা জোগাড় করলেন এবং তাকে সশস্ত্র করলেন যখন ও যাত্রা শুরু করলো তখন ইব্রাহিম কোরআনের যখন উম ইব্রাহিম তার পুত্রকে অভিবাদন করেছিলেন তখন তিনি বললেন সাবধান থাকো এবং তোমার থেকে আল্লাহর দৃষ্টিতে কোনো কমতি অনুমোদন করোনা আব্দুল ওয়াহিদ বলেন যখন আমরা শত্রুদের শিবিরে পৌঁছলাম এবং সবাইকে যুদ্ধের জন্য ডাকা হলো ইব্রাহিম সবার সামনে ছিল এবং সে অনেক শত্রুকে হত্যা করলো অতঃপর তারা ইব্রাহিমের উপর চড়াও হলো শত্রুদল এবং তাকে হত্যা করলো আমাদের ফিরতি আমি আমার সেনাদের বললাম যে তারা যেন উম ইব্রাহিমকে না বলে যে তার পুত্র নিহত হয়েছে যতক্ষণ না আমি তাকে বলি যখন আমরা বর্ষায় প্রবেশ করলাম তিনি করলেন আল্লাহ কি তার উপহার গ্রহণ করেছে যাতে আমি আনন্দিত হতে পারি অথবা তিনি কি তা প্রত্যাখ্যান করেছেন যাতে আমি কাঁদতে হয় হান আল্লাহ এই যুগের মহিলাদের সম্পূর্ণ বিপরীত আমি বললাম আল্লাহ আপনার উপহার কবুল করেছেন এবং আপনার ছেলে শহীদ হিসাবে বরণ করেছেন তিনি তখন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলেন বললেন হ্যা আল্লাহ আমার উপহার নেওয়ার জন্য তোমার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পরদিন তিনি মসজিদে এলেন এবং আমাকে বললেন আব্দুল লিডার ওনাকে বললেন যে আনন্দ করুন আমি আমার ছেলে ইব্রাহিমকে গত রাতে স্বপ্নে দেখেছি সে একটি খুবই সুন্দর বাগানের সবুজ কাপড় পরিহিত অবস্থায় একটি মুক্তা খচিত আসনে বসা ছিল এবং তার মাথায় ছিল একটি মুকুট সে আমাকে বলল মা আনন্দ করো আমি আমার বধুকে বিয়ে করেছি অতপর কোরআন থেকে বর্ণনা করেছেন সুরা ওই বিশেষ আয়াত যেখানে আল্লাহ সুবাহ আর যারা অগ্রবর্তী অগ্রবর্তী গ্রন্থ অগ্রবর্তী এরাই বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী উসমান বিন আবি বলেন আমাদের বলা হয়েছে যে বলতে যারা প্রথমে যেহাদে যেতে বের হয় তাদেরকে বুঝিয়েছে এবং তাদেরকে বুঝিয়েছে যারা প্রথম চলাতে জন্য যায় উসমান তাবেইনগন্দের ইমামদের একজন এবং তাদের যোদ্ধাদের একজন তাকে প্রশ্ন করা হলো তুমি কি এবছর যুদ্ধ করতে যাচ্ছ তিনি বললেন আমি যুদ্ধ করার সুযোগ হারাতে চাইনি এমন কি যদি আমাকে দেওয়া হয় যে আল্লা সৈন্যদল পাঠান এবং তাদের মধ্যে ছিলেন তিনি সৈন্যদলের সাথে যেতে দেরি করলেন এবং তাই রাসুল সাল্লাম তাকে বললেন যে আমি তোমার সাথীদের তোমার থেকে জান্নার থেকে এক মাস অগ্রবর্তী হিসাবে দেখতে পাচ্ছি মুআজ রাজু বলেন যে আল্লাহ রসুল সাল্লাম আমি তো পিছিয়ে ছিলাম শুধু এই কারণে যে যাতে আমি আপনার সাথে সলাহৎ পড়তে পারি এবং আমার জন্য দোয়া করেন যাতে আমি আমার সাথীদের থেকে প্রতিদিনের ক্ষেত্রে এগিয়ে থাকি সাল্লাহ তিনি এগিয়ে থাকার জন্য অর্থাৎ যাতে মেয়ে হয়তোবা জুমার চলা বা এরকম কোন চলা ছিল যে সলাহ পড়বেন এবং ওনার জন্য বিশেষভাবে দোয়া করবেন যাতে উনার সাথীদের থেকে এগিয়ে থাকতে পারেন এই জন্য তিনি পিছিয়েছিলেন অর্থ রসুল ইসলাম বললেন যে তোমার সাথীরা থেকে এক মাস এগিয়ে গেছে রসুল সাল্লিয়াম বললেন যে না তারা তোমার অগ্রবর্তী যাও এবং তাদেরকে ধরো অতপর তিনি বলেন আল্লাহর জন্য সকালের একটি ভ্রমণ এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে থেকে উত্তম এবং এবং দিনের একটি ভ্রমণ জন্য এই যা কিছু আছে তা থেকে উত্তম আল্লাহ আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল সাল ইসলাম বলেছেন ভোর সকালে আল্লাহর জন্য একটি ভ্রমণ এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম এবং দিনের শেষে যে আল্লাহর প্রতি একটি ক্ষুদ্র সময় অর্থাৎ এই যে দিনের প্রথম এবং শেষ মেনশন করা হয়েছে আর মানে বোঝানো হয়েছে যে অল্প সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা অনেক উত্তম এটার প্রতিদান অনেক বেশি অতপর আবু খুরার রাজালন থেকে বর্ণিত রসুল সালাম বলেন অথবা গনিমা সহ ঘরে ফিরিয়ে আনবেন তার নামে শপথ মানে আল্লাহর নামে শপথ যার হাতে মোহাম্মদ সাল্লাস্লামের প্রাণ যে কেউ আল্লাহর প্রতি আহত হয় শেষ বিচারের দিন সে সেই আঘাত নিয়ে আসবে যেমন পৃথিবীতে ছিল সেই রক্তের রঙের মতো এবং একই রকম গন্ধ থাকবে তার নামের শপথ যার হাতে মোহাম্মদ সাল্লামের প্রাণ যদি এটা মুসলিমদের জন্য কঠোর না হতো তাহলে আমি কোনো সৈন্যদলকে আল্লাহর পথে পাঠিয়ে পিছনে থেকে যেতাম না তার নামের শপথ যার হাতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের প্রাণ আমি আশা করি আমি আল্লাহর কারণে যুদ্ধ করি এবং অতপর নিহত হই এবং আবার নিহত হই এবং অতঃপর যুদ্ধ করি এবং আবার নিহত হইন আল্লাহ মুসলিম শরীফের হাদিস ইমি অথবা হাজার মানে এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে রাসৌল সাল্লাহাম তো মানে এটা নিশ্চিত ছিল ওনার জন্য যে তিনি তাকে আল্লাহ রক্ষা করবেন শত্রুরা তাকে হত্যা করতে পারবে না তবুও তিনি কেন আল্লাহ রাস্তায় নিহত হতে চেয়েছেন এর মানে হচ্ছে এটা ব্যাখ্যা বলা হচ্ছে যে কোন জিনিস উত্তম হলে যদি এটা জানাও যায় যে লাভ করতে পারবে না কিন্তু কাছে জন্য এতই বিন বর্ণনা করেন যে তার বাবাকে গ্রীষ্মের যে সৈন্যদলে প্রেরণ করা হয়েছিল তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন হে আমার পুত্র আমাকে রোমান ভূমিতে নিয়ে যাও সুতরাং আমি তাকে বহন করে নিয়ে গেলাম এবং তখনও তাকে নিয়ে বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন তিনি বলেন হ্যাঁ আমার পুত্র দ্রুত যাও আমি বললাম কিন্তু বাবা আপনি তো অসুস্থ তিনি বললেন যে আমার পুত্র আমি রোমান ভূমিতে আমার মৃত্যুর সাক্ষ্য চাই আমি তাকে বহন করলাম যতক্ষণ না যে আমি চিন্তাগ্রস্ত ছিলাম কিভাবে আমি আমার তার জানাজা জন্য এই ভূমিতে লুক খুঁজে পাব এটা ছিল রোমানদের ভূমি এখানে কোথায় মুসলিমদের খুঁজে পাবে তিনি খুবই চিন্তিত ছিলেন অতপর তিনি বলেন যে আমি তখন একদল লুকের শাড়ি দেখলাম যাদের আগে কখনো দেখিনি মানে সাদা পোশাক পরিহিত তারা আমার বাবার নিশ্চয়ই আল্লাহ প্রেরিত ফেরেস্ত ছিল যারা এই সংকটপরায়ণ ব্যক্তিদের জন্য প্রার্থনা করে সিন আবদুল আজিজ বলেন যে আবু মুসলিম আল খাওলানি রোমান যুদ্ধের সময় মৃত্যুবরণ করেছিলেন আবু মুসলিম আল খাওলানী ওনার ব্যাপারে জানি আমরা যে উনি ছিলেন এমন ব্যক্তি যার ব্যাপারে ওই মানে কারামা সংগঠিত হয়েছিল যেটা ইব্রাহিম আল্লাহ ইসলামের সময় সংগঠিত ছিল আবু মুসলিম আল খাওলানীকে আগুনে ফালাই দেওয়া হয়েছিল কিন্তু আগুন ওনাকে মানে পুরায় নেয় তো তিনি রোমান যুদ্ধের সময় মৃত্যুবরণ করেছিলেন মোয়াবিয়া রাজালানহ এর শাসনামলে বিশ্বরিন আরতাহ রাজালানহু বলেন যে একজন সাহাবি যে তাদের সৈন্য দলের নেতা ছিলেন তিনি বলেন যে আমাকে হিসেবে নিয়োগ দেওয়া হোক তিনি আমাকে যেন যুদ্ধে নিহতাদের শাহীদের সবচেয়ে নিকটে কবর তৈরি করো আমি পুনরুত্থান দিবসে শহীদদের নেতা হিসাবে পতাকা বহন করে উঠতে চাই অতপর শিরোনাম হচ্ছে আল্লাহর প্রতি ধুলিকনার গুরুত্ব যে ব্যক্তি আল্লাহর পথে সিও পা সমূহ ধুলিপূর্ণ করবে আল্লাহ তাকে জান্নাতে আগুন থেকে রক্ষা করবেন বোখারি আবু দারদার জালান থেকে বর্ণিত রসুল সাল্লা ইসলাম বলেন যে আল্লাহ তার পথের ধুলি করা একটি দ্রুত ঘোরাচরে এক হাজার বছরের ভ্রমণ করার পথ এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি আহত হয় সে শাহিদদের সিল গ্রহণ করবে বিচার দিবসে সেই ক্ষতস্থান জাফরান রং ধারণ করবে এবং সেখান থেকে সুগন্ধ চড়াবে তারা বলবে তার শহীদের ছাপ রয়েছে এবং যে ব্যক্তি একটি উঠকে দুধ পান করানোর সময়ের জন্য আল্লাহর পথে যুদ্ধ করে যার তার জন্য অবদারিত আমাদের হাদিস সুবাহ আল্লাহ এই দুনিয়ার জীবনে মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য যে সে অন্যকে দেখাতে চায় তার কর্মসমূহ অন্যের কাছে মর্যাদা লাভ করতে পায় অথচ আল্লাহ মানে হুকুম করেছেন তার এই যে এই স্বভাব থেকে তাকে বিরত থাকতে শুধুমাত্র এই জন্যই মুজাহিদ যেরকম যেই মুজাহিদ অন্য কে দেখানোর জন্য কাজ করে এরকম একজন ব্যক্তি যার প্রথম বিচার হবে এবং তাকে সমস্ত সৃষ্টির সামনে লাঞ্চিত করা হবে এবং যাহা নামে করে নিক্ষেপ করা হবে অপরদিকে যে ব্যক্তি খালেজ ভাবে তার এই এই যে স্বভাবকে কারণ সে হয়তো তাকে দ্বারা এই কয়েকজনকে দেখাতে পারত বিরত্বকে কিন্তু শেষ বিচার চল্লিশ আল্লাহ সুবাহ যে ব্যক্তি ইখলাস পাবে শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে দেখানোর জন্য মানে সাহায্য লাভ করে নেই তাকে আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে সম্মানিত করবেন সবাই তাকে দেখতে পারবে এমনকি নবীরা সাহাবিরা পুবুরতে উম্মার সালেহগন সবার সামনে তাকে শেষহীদ হিসাবে শিরোনাম হচ্ছে জিহাদের যাত্রার গুরুত্ব আনাজ বিন মালিক রাজা নানহ বর্ণিত রসুল সাল্লি ইসলাম উম্মা হারাম বিনতে মালহানকে দেখতে যেতেন এবং তিনি তাকে রসুল সাল্লাহ ইসলাম আনাহার করাতেন উম্মা হারাম ছিলেন ওবায়দা বিন আল সামি স্ত্রী একদা যখন তিনি রসুল সাল্লাহসাল্লাম মানে তাকে দেখতে গেলেন তিনি তাকে পানাহার করানোর পর তার রসুল সাল্লা গেলেন তিনি তিনি হাসতে হাসতে জাগ্রত হলেন তিনি হারাম প্রশ্ন করলেন কি আপনাকে হাসালো তিনি বললেন যে আমাকে আমার এমন কিছু সংখ্যক মানে জাতির সামনে উপস্থিত করা হয়েছে ওম্মার সামনে উপস্থিত করা হয়েছে যারা আল্লাহর জন্য যুদ্ধ করতে বের হচ্ছিল সমুদ্রপথে সিংহাসনে আরোহণ করা রাজার নেবাল মানে নৌপথে যুদ্ধ করতে বেরোচ্ছিল তারা প্রত্যেকে যেন তারা সিংহাসনে বললেন হে আল্লাহ রসুল আপনি আল্লাহ নিকট প্রার্থনা করুন যেন আমি তাদের একজন হতে পারি তিনি তার জন্য প্রার্থনা করলেন অতবার পুনরায় ঘুমাতে গেলেন তিনি আবার হাসতে হাসতে জাগ্রত হলেন তিনি বললেন কি আপনাকে হাসালো তিনি বললেন যে তিনি অপর এক দলকে দেখেছেন এবং মানে তা ব্যাখ্যা করলেন অর্থাৎ তারা যেন একজন হওয়ার জন্য বৈশিষ্ট্য দেখে আমরা মানে উত্তম কিছু শুনলেই এটা নিজের জন্য কামনা করতেন তিনি একজন মহিলা তবু তিনি যখন শুনলেন যে নৌপথের যুদ্ধের এত এত মর্যাদা তিনি সাথে সাথে আল্লাহ রসুলকে বললেন আমার জন্য দোয়া করেন যেন আমি তাদের মধ্যে হতে পারি সাহাবাদের বৈশিষ্ট্য ছিল এরকম যে তারা সর্বোত্তম জিনিসকে সবসময় গ্রহণ করতেন যেরকম আপনার যে হাদিস দাজ্জালের যে হাদিস এই হাদিসে যখন মানে দাতজালের আবির্ভাব ঘটবে এবং প্রথম দিন হবে চল্লিশ দিনের মতো প্রথম দিনের এত বেশি লম্বা হবে তো সাহাবারা প্রথমেই প্রশ্ন করলেন যে মানে আমরা কিভাবে চলা আদায় করব অন্যরা চিন্তা করতে আমরা কিভাবে খাবার দাবার গ্রহণ করব বা এত সময় কেমনে কি করব ঘুমাবো কী এসে কিন্তু ওনারা প্রথমেই প্রশ্ন করলেন যে কিভাবে আমরা সলাহ আদায় করব রসুল্লাহ আলু আসলাম বললেন যে অনুমান করে করে আরকি। কি তো আল্লাহ হার এখানে দেখি আমরা উম্মা হারাম ইনি প্রথমেই বললেন যে ওই উম্মার অন্তর্ভুক্ত হইতে যারা প্রথম নৌপথে গ্রহণ করছে দ্বিতীয় আবার যখন রসুল ইসলাম আরেক দলের ব্যাপারে শুনবে দিলেন তিনি তখন আবার বললেন যে আমাকে এই ধরনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাই কয়েক বছর পর উম্মা হারাম একদল বাহিনীতে অংশগ্রহণ করেন যারা সমুদ্রপথে যাত্রা করে যখন তারা উপকূলে পৌঁছালো তখন মানে তার মৃত্যু হলিফের কাব আল আহবার বলেন যখন একজন ব্যক্তি জাহাজে তার প্রথম পদার্পন করে তখন সে তার পাপ পেছনে ফেলে আসে এবং সে সেরূপ পবিত্র হয়ে যায় যেরূপ পবিত্র সে ছিল যখন সে জন্ম গ্রহণ করেছিল সুহান এবং যে ব্যক্তি সমুদ্র যাত্রাকালেক্রান্ত হয় সেই যেন এমন নেয় যার মাথায় মুকুট রয়েছে সাইদ বিন তার থেকে বর্ণনা করেন হাই আল মা বলেন যে একদা আবদুল্লাহ বিন ও আল আমর আলেকজান্ডার যে লাইট হাউস এটা নিচে বসেছিলেন তখন তিনি জিহাদের একটি জাহাজ যাত্রার জন্য রওনা হয় আব্দুল্লাহ বলেন যে হে মাসলামা আমার প্রাণ তারা তাদের সমুদ্রের পাপ এই উপকূলে রেখেছে তাদের ঋণ ব্যতীত আবদুল্লা বিন আমার জাজাল বলেন আল্লাহ সমুদ্রপথে মুজাহিদ্দিনদের প্রতি অনেকবার হাসেন তিনি হাসেন যখন প্রথম তারা তাদের পরিবার সম্পর্কে ফেলে জাহাজে আরোহণ করে তিনি হাসেন তখন যারা তাদের জাহাজটি আন্দোলিত হয় এবং তিনি তাদের প্রতি হাসেন যখন তারা প্রথম উপকূলে দেখতে পায় আল্লাহ ইবন আবিয়া সাইবা মৌকুফ ভাবে বর্ণনা করেন হাদিসে এটা উল্লিখিত আছে যে যে ব্যক্তির প্রতি আল্লাহ হাসবেন সে কখনই জাহান নামের শাস্তি শাস্তিপ্রাপ্ত হবে না আল মুগনির লেখক এবং ইমাম আহমেদের সমুদ্রের পুরস্কার আছে বা যারা জানেন তারা বুঝবেন যে নৌপথে যখন অসুস্থ হয় এটা অত্যন্ত কষ্টকর অত্যন্ত কষ্টকর পেটের কিছু বের হয়ে আসে শুধু ভূমি আর ভূমি পানি খেলে পানিও বমি করে এবং খালি পেটে আরো মানে নারী বুড়ি বেরিয়ে আসবে এরকম কষ্টকর ইনপের জিহাদেরপূর্ণ যে মানে তার জীবনের বাঁচার সম্ভাবনা অত্যন্ত অপ্রতুল অতঃপর শিরোনাম হচ্ছে ঘোরা এবং তার জিহাদের জন্য সংরক্ষণ করার গুরুত্ব আবলাসুবাহাতফালের মধ্যে যে وَأَعِدُّ لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَ مَا وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ আর এই কাফেরদের মোকাবেলার জন্য সাধ্য অনুযায়ী অস্ত্রাদি প্রস্তুত করা এবং প্রতিপালিত ঘোড়া প্রস্তুত করো যার দ্বারা তোমরা ভীতি করবে প্রভাবিত করবে কাদেরকে যারা আল্লাহর সূত্রে এবং তোমাদেরকে যাদেরকে জানো না তাদেরকে আল্লাহ থেকে বর্ণিত নাম বোখারি বর্ণনা করেন রসুল সাল্লাই ইসলাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য তাকে এবং তার প্রতিশ্রুতির উপর ইমান রেখে ঘোড়া প্রতিপালন করে তবে সেই ঘোড়ার খাবার পানি এবং মলমূত্র সেই ব্যক্তির জন্য ভালো কাজ হিসাবে আমলে সালে হিসাবে বিচার দিবসে গণ্য করা হবে অতপর সেরোনাম হচ্ছে আল্লাহ আল্লাহর সালমান আল্লাহর পথে প্রকম্পিত হয় তবে তা তার পাপ এমন ভাবে ফেলে মানে আন্দোলিত করে যেভাবে খেজুরের গুচ্ছ স্তবক আন্দোলিত হয় ইবনু আল মুবারক ইবনু আব সাহেব তা বারানী বর্ণনা করেন এবং বিজয় হয় কোন সৈন্য দল অথবা নিরাপদে ফিরে আসে তা পুরস্কারের দুই তৃতীয়াংশ প্রাপ্ত হয় যেখানে এমন সৈন্য দল যারা পরাজিত হয় তারা ভীত হয় এবং কষ্ট পায় তারা পূর্ণ পুরস্কার প্রাপ্ত হয় এবং যা তাদের জন্য সংরক্ষিত আমরা জানি যে কেন মুজাহিদিনরা কবরের যে প্রশ্ন তারপরে বিচার দিবসের যে ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ নিরাপদ রাখবেন কারণ হচ্ছে তারা দুনিয়ার জীবনে অত্যন্ত প্রকম্পিত হয় মানুষ হিসাবে তাদের ভয় প্রাপ্ত হওয়া এটা স্বাভাবিক যেরকম মুসা আল ওনার ব্যাপারে দেখি উনি যখন লাঠিকে সাপ হইতে দেখলেন তিনি পিছন দিকে ফিরে দৌড়াতে লাগতেছিলেন এবং এমনকি তিনি পিছনে ফিরে একবারও তাকাচ্ছিলেন না মানে অত্যন্ত ভীত হয়ে গেছিলেন পরে আল্লাহ ওনাকে রাইট গাইডেন্স নিলেন যে ভীতিটা কি হবে অর্থাৎ ভয় শুধুমাত্র আল্লাহকে তারা আর আখের হাতে ভীত সন্ত্রস্ত হবে না অতঃপর শিরোনাম হচ্ছে যুদ্ধের ময়দানে সৈন্য সারিতে দাঁড়ানোর গুরুত্ব আল্লাহ সুবাহ বলছেন যে সুরফের মধ্যে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তার রাস্তা এমনভাবে মিলিত হয়ে যুদ্ধ করে যেন তার একটা শীষার ডালা প্রাচীরের নেয় সাহালবিন সাদ আল সাইদি রাজিয়াল থেকে বর্ণিত রসুল সউল্লা ইসলাম বলেন দুটি সময় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এবং যখন এটি ঘটে তখন কোন মানে প্রায় কোন প্রার্থনায় কোন দোয়াই অগ্রাহ্য করা হয় না এই দুইটা সময় একটা হচ্ছে বলেন যে আমার নিকট এমনকি তলোয়ার চালনা বর্ষা নিক্ষেপ এবং তীর নিক্ষেপ ইত্যাদি ও কেবল সত্যিদের সামনে দাঁড়ানোটাই সত্তর বছর ধরে কোনো পাপ না করে আল্লাহর ইবাদত করা থেকে উত্তম ইমরান বিন যুদ্ধের মাঠে বলেন যে আমাকে বলা হয়েছে যে তলোয়ার হল জান্নাতের সাবি আবদুল রাজাক সহিদে আবদুল্লাহ বিন আমার রাজা বলেন আমি কি তোমাদেরকে বিচার দিবসের শ্রেষ্ঠ কথা বলবো। সে ওই ব্যক্তি যে যুদ্ধের মাছ দলে দাঁড়ায় এবং যখন সে শত্রুর মুখোমুখি হয় তখন ডানে এবং বামে তাকায় না বরং সে তার তলোয়ার বহন করে এবং বলে হে আল্লাহ আজ আমি আপনাকে আমার আত্মা সমর্পণ করছি আমার বিগত দিনগুলোর জন্য মীমাংসার জন্য এবং অতঃপর সে নিহত হয় এবং সে ওই ব্যক্তি শহীদদের অন্তর্ভুক্ত যে এখন জান্নাতের উচ্চ ঘরে যেখানে তার ইচ্ছা সেখানে সে বিশ্রাম গ্রহণ করে ইবন আলমোবার ভাঙা লেট উত্তম তবা আর কি হতে পারে যে সে তার নিজেকে আত্মাকে আল্লাহ করতেছে এবং আল্লাহ করে দিচ্ছে হাঁটতে থাকেন অথবা বলেন সমস্ত প্রশংসা সে আল্লাহর যে আমরা আমাদের পাগুলোকে ধুলো দূষিত করতে পেরেছি একজন ব্যক্তি বলেন কিন্তু আমরা তো শুধু তাদের রক্ষী হয়েছি এবং তাদের বিদায় জানিয়েছি আব্বাকের কাছে এবং বিদায় জানিয়েছি কেমনি আমরা আমাদের আল্লাহর রাস্তায় ফি সাবিল্লা কেমনে আমরা আমাদের পাগুলোকে দূরে করলাম আব্বা রাজানহ বললেন যে আমরা তাদেরকে প্রস্তুত করেছে প্রিপেয়ার করেছি এবং তাদেরকে বিদায় জানিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই হচ্ছে আল মাস দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি এখান থেকে যা কিছু উত্তম ভালো এবং কল্যাণকর তা আল্লাহর তরফ থেকে এবং মন্দ কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে এটা হয়তো আমার দুর্বলতা অক্ষমতা আল্লাহ সুবহান তালা উত্তম কিছুকে গ্রহণ করার ভালো কিছুকে গ্রহণ করার এবং তার রাইট গাইডেন্স এর মধ্যে থাকার তফিক আমাদেরকে দান করুন আমি